সম্মানিত উপস্থিতি আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর আমরা দেশে দেখা যায় সময় মানুষের সালাত সালাত শেষের দিকে যখন সালাম ফিরেন তখন দেখা যায় যে সালাম ফিরেন মাতা একটু যারাই যারাইয়া সালাম ফিরেন দুই দিকে রসুল্লা সাল্লাম এইভাবে কোনো প্রমাণ পাওয়া যায় না যে রসুল সাল্লাইসাল্লামের কিতাকর্তা যে মাতা মানে যারাই যারাইয়া বা মাথা ঝুঁকিয়ে জুকাইয়া তাই সালাম কর্তা সুসল্লা আলাইসাল্লামে ডাইনে দিকে সালাম বা দিকে সালাম ফিরাইতা তাই গালের শুভ্রতা দেখা যাইতো মানে সালাম এবং সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ এইভাবে সালাদ সালাদ আদায় আদায় সালাম ফিরে এটা ইমাম তিরিমিজি ইমাম নিসাই ইমাম আবুদাউদ্দে বর্ণা খরসেন যে মিসকাতের মাঝে নয়শো পঞ্চাশ নম্বর হাদিস বর্ণিত হয়েছে যে রসাল ইসলাম যখন সালাম ফিরে ইতা কিন্তু এইভাবে সালাম ইলা ফিরে এটা এই যে এই ধরনের যদি খারাপ অভ্যাস থাকে তাহলে আমরা এটাতে কি বিরত এবং সুন্দরভাবে সালাম আদায় সালাম আমরা আদায় করি যেইভাবে রসুল্লাহ আল ইসাল্লামে আদায় করতে আল্লাহ সুহানা তালে আমাদের যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান